وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أسره الله بالحق بشيرًا ونظيرًا وداعيًا إلى الله بإذنه وصراجًا منيرًا أما بعد فإن أسدق الحديث كتاب الله وخير الحديثة محمد صلى الله عليه وسلم وشد الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة دلالة وكل دولارة في النار أو كما قال له الصلاة والسلام يقول الله سبحانه وتعالى إنا نحن ندلنا الذكر وإنا له لحافظون يقول عز من قائل فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن طويلة সম্মানিত উপস্থিতি দিদি বায়ু বোনেরা শুরুতে আল্লাহাবুল আলমিনের শুকর গুজার হচ্ছি যে মহান রাবুল ইজল জাল মেহরবানি করে আমাদেরকে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ মজলিস আলমিতে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন সকল প্রকার আল্লাহুল্লাহ এরপরে আমরা যে বিষয়টি নিয়ে গত হারাকায় অথবা গত দাসে আলোচনা শুরু করেছিলাম আপনাদের বিষয়টি জানা আছে সেটি হচ্ছে আলি আখ তেলাফ ও আসবাবুল খেলাফ যে ওলামাই কেরামের মতপার্থক্য বা মতবিরোধ এবং এই মতবিরোধের সঙ্গত যে কারণগুলো রয়েছে যে সমস্ত কারণে মূলত শরীয়তের যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে মতবিরোধ তৈরি হয়েছে এই কারণগুলো নিয়ে আমরা কথা বলছিলাম এবং এই প্রসঙ্গে আমরা আমাদের আলোচনা শুরু করেছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এর উপর নির্ভর করছে মূলত আমাদের মধ্যে যেই মতবিরোধ বা একতলাফ রয়েছে এই একতলাফ কতটুকু মানে এটি একতলাফ হিসেবে আমরা গ্রহণ করবো অথবা কতটুকু এটাকে আমরা খেলাফ বা মুখালাফার পরস্পরের বিরোধ হিসেবে গ্রহণ করব বিষয়টি নির্ভর করছে গত দার্শে আমরা যে বিষয়টি আলোচনা শুরু করেছিলাম সে বিষয়টি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি যে ওলামায় কেরামের অবস্থান সম্পর্কে কিছু কথা দৃষ্টি আকর্ষণ করেছি এরপর আমরা জীব দশায় যে ইখতলাফ হয়েছিল সেই একাফের বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করেছি আজকের আলোচনা শুরুতে যে বিষয়টি আমি দৃষ্টি আকর্ষণ করব সেটি হচ্ছে মানে ইতলাফ মূলত মতবিরোধ মামত বৈচিত্র্য বা মত পার্থক্য এটি মানুষের স্বভাবজাত একটি বিষয় মানুষ স্বাভাবিকভাবেই এর মধ্যে লিপ্ত হতে পারে কারণ মানুষের বুঝ বিবেচনার পার্থক্য রয়েছে দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে মানুষের জ্ঞানের পার্থক্য রয়েছে এবং মানুষের রুচির পার্থক্য রয়েছে সুতরাং এই কারণেই মত পার্থক্যটা অবশ্যমভাবে একটি বিষয় মানব সমাজের মধ্যে মানুষের মধ্যে এটি একেবারে বাধ্যতামূলক বা অবশ্যমবাবী একটি বিষয় যেখানে কোনো ধরনের কারো মত পার্থক্য নেই মতবিরোধ নেই মানে যে একসারা হতেই পারে স্বাভাবিকভাবেই কিন্তু ইসলামী আহকামের ক্ষেত্রে অথবা কোরআন এবং হাদিসের আহকামের ক্ষেত্রে বিধি বিধানের ক্ষেত্রে যে ইখতলাফটুকু হয়েছে ওলামাই কালামের মাঝে মুস্তাহিদিন যারা ইস্তেহাত করেছেন আইমাত ইশতেহার যারা ছিলেন তাদের মাঝে এবং আমাদের মাঝে এই যে ইশতেহাদের যে ইখতলাফটুকু হয়েছে এই ইখতলাফ বিশেষ করে ওলামাই ক্যারামের যে ইখতলাফ রয়েছে আর আমরা যারা সাধারণ মানুষ আছি অথবা আমরা যারা মূর্খ আছি আমাদের মধ্যে যে একলাফ রয়েছে এই একখতলাফের মধ্যে কিন্তু বিশাল পার্থক্য রয়েছে আমরা অনেককে লক্ষ্য করি অনেকে কথা বলেন যে আলেমরাই তো এখতলাফ করেছেন তারা হয়তো মনে করেন যে আমি আর ফোলান ফোলান অমুক অমুক মানে এই অখতলাপটাকে তারা মনে করছেন এটা হচ্ছে মনে হয় এখতলাফের বিষয় না এটি আসলে জাহের লোকদের একখতলাফের মতই কারণ হচ্ছে এদের অধিকাংশ লোকই আলেমদের গণ্ডির মধ্যে আলেমদের আওতার মধ্যে পড়ে না যেহেতু এই পার্থক্যগুলো কিছু কথা আলোচনা করব এক নম্বর যে পার্থক্য সেটি হচ্ছে আমরা যে ইখতলাফ করছি বা আমাদের মাঝে যে ইখতলাফ আছে যে এই এখতালাফটা হচ্ছে মূলত প্রবৃত্তির উপর নির্ভর করে প্রবৃত্তির কামনা বাসনার উপর নির্ভর করে কিন্তু মোতাকা ও উলামাই কালাম অথবা ইয়েমতুল ইস্তিহাদ যারা এখতলাফ করেছেন মতপির বিরোধ করেছেন তাদের এখতলাফের ভিত্তি ছিল দলিল দলিলের ভিত্তিতে তারা একফ করেছেন দুটার মধ্যে বড় ধরনের ফারাক হয়েছে এখন আমাকে একজন প্রশ্নগুলো আমরা দুজন এখতলাফ করেছি উনি কেন এখতালাফ করেছেন বলে যে উনি বলছেন জায়েজ আমি বলছি না জায়েজ বলছে কারণটা কিহাদ মানে কোন ইমাম তিনি ইস্তেহাদ করেছেন কোরআন এবং হাদিসের বিষয়গুলো তিনি দলিলের ভিত্তিতে ইজতেহাদ করেছেন তিনি প্রবৃত্তির ভিত্তিতে মানে আন্দাজ অনুমানের ভিত্তিতে ধারণার ভিত্তিতে কোন ধরনের একতলাভ করেননি কোন ধরনের একতলাভ করেন আন্দাজের উপর বলে দিচ্ছেন তিনি না মানে অর্থাৎ এই যে একটুলাভটুকু দলিনীর ভিত্তিতে হচ্ছে না নিজের ববৃত্তির অনুসরণ করেই নিজের কাছে আমার মনে হচ্ছে যে এটা না হবে এরপর ভিত্তি করে আমি বলে দিচ্ছি না যায় এজন্য। ঝুঁকি যুগে ওলামাই কালামের যেই বিভিন্ন সৈয়তের বাসলাম আসাইল ব্যাপারে যে মতবিরোধ তৈরি হয়েছে মত পার্থক্য তৈরি হয়েছে মতের মধ্যে বিভিন্নতা এসেছে এর উপর কিন্তু তাদের কেউ প্রবৃত্তির অনুসরণ করেনি যদি কেউ প্রবৃত্তির অনুসরণ করে থাকেন কোন সন্দেহ নেই তার এলাপটুকু বিভ্রান্তি ছিল কেউ কোনো যুগে প্রবৃত্তির অনুসরণ করেনি ইমা আবানীপুর রহমতুল্লাহ এর কথাই বলেন ইমাম শাফি রহমতুল্লাহ কথা বলেন ইস্তেহাতের বিষয়গুলো কেউ দলিলের বাইরে নিজের প্রবৃত্তির উপর মানে নির্ভর করে কোন ধরনের মত দিয়েছেন অথবা অভিমত দিয়েছেন এই ধরনের কোন ভিত্তি কিন্তু আজকের একতালাভ যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন যে আমার সাথে আরেকজন অধিমত আপনার সাথে আরেকজন অধিমত এগুলোর সাথে মানে দলিলের কোন ভিত্তি নেই একান্ত প্রবৃত্তির অনুসরণ করেই দেখা গিয়েছে যে মতপার্থক্য তৈরি হচ্ছে ফলে আমাদের এখতালাফ আর আইমাতুর ইস্তেহাদ অথবা মুস্তাহিদিনদের একলাফ এ দুইয়ের মধ্যে বড় ধরনের ফারাক রয়েছে দলিল ভিত্তিতে যখন ইস্তেহাদ হবে তখন সেখানে প্রবৃত্তির অনুসরণ আসবে না সেখানে বিভ্রান্তির আশঙ্কা থাকবে না সেখানে বদভ্রষ্টতার কোন কারণ থাকবে না কিন্তু প্রবৃত্তির অনুসরণ করে যদি আমরা একতলাপ করি অথবা প্রবৃত্তি নির্ভর যদি আমার একতালাপ হয়ে থাকে যেমন একটা মাস্টার আমি বলে দিলাম ভুল বললাম আর কি বুঝতে পেরেছেন এরপরে আমি চাইলাম যে আমার এই ভুলটাকে কোরআন এবং হাদিসের দরিদ্রকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করা যায় কোরআন হাদিসের মধ্যে মানে এমন কমন কথা আছে যে কমন কথা দিয়ে একজন ব্যক্তি নিজের প্রবৃত্তিকে সাব্যস্ত করার জন্য সেখানে এভিডেন্স খুঁজে পেতে পারে দলিল খুঁজে পেতে পারে বুঝতে পেরেছেন ফলে মানে তার বক্তব্যের সপক্ষে তিনি কিছু করে নেওয়া হাদিস বের করে নিয়ে তিনি ওই যে ভুল কথা বলেছেন সেটাকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করেন কোন সন্দেহ নেই এর পেছনে যদি সত্যিকার কোন দলিলের অনুসরণ না থাকে শুধু প্রবৃত্তির অনুসরণ থাকে তাহলে এটা বিভ্রান্তি এবং তাই হচ্ছে আজকে মানে আমরা যারা তথাকথিত ওলামায় কালাম সোকল ওলামায় কালাম যারা আছি আর কি বুঝতে পেরেছি যারা আসলে আলেম না আলেমদের ভেষ ধরে মানে মানুষের সামনে বিভ্রান্তির কথা বলে যাচ্ছে বা বদভ্রষ্ট দিকে মানুষদেরকে আহ্বান করছি এদের অবস্থা হচ্ছে যে এরা পরস্পর মানে প্রবৃত্তিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি দলিলকে প্রাধান্য দিচ্ছি না ফলে এখতলাফ আর এখতলাফের মধ্যে নেই এটা মতবিরোধের মধ্যে নেই এটি মতবিরোধ থেকে পরস্পরের শত্রুতা এবং কি পরস্পরের প্রতি যে অনিহা অবজ্ঞা রয়েছে সেটিকে চলে যাচ্ছে একজন আলেম আপনার নাম বললে হয়তো চিনবে না তারা জিজ্ঞেস করছে অমুক আলেম সম্পর্কে কি বলেছে সে তো কিচ্ছু না মানে মাহফিল করতে গেছে বলে সেটা কিচ্ছু না তারা আপনার কিছু না দেওয়া দেন জন্য আবার ওই ব্যক্তিকে জিজ্ঞেস করছে লোকেরা মানে হেদায়তভার সম্ভাবনা এই সকল আলেনদের দিক কারণে বা বৃত্তি অনুসরণ করার কারণে অন্য কে ক্রিম সম্মান করা না জানার কারণে যেটা হচ্ছে সেটা হলো শেষ পর্যন্ত নিজের ইজ্জত হারিয়ে হচ্ছে এবং অন্যের ইজ্জত হারিয়েছে সবই কিনা হতে পারে কোন বিষয়ে মত আপনার সাথে আমার দ্বিমত হতে পারে অথবা আমার বক্তব্যের সাথে কোনো বিষয়ে দ্বিমত হতে পারে আমি এখানে কোথায় দাস দিতাম সেখানে দাসে হয়তো কোনো কিতাবের নাম আমি বলেছি তাদের মনোভূত হয় নাই সেখান থেকে আমার দাস জীবন করে মূর্খতার এই পর্যায়ে আমরা পৌঁছেছি মানে আমরা মতবিরোধ কি জিনিস সেটা প্রবৃত্তির অনুসরণ এমন করেছে যে আমি মনে করি আমার প্রবৃত্তির বাইরে যা আছে সব বিভ্রান্তি আমার ইচ্ছার বাইরে যা আছে সব বিভ্রান্তি এই ধরনের আমাদের মধ্যে এসে গিয়েছে এই জন্য যেহেতু আমরা আসলেই মূল ইসলামই বুঝি নাই ইসলামের মধ্যে যে একটা সৌন্দর্য রয়েছে ইসলামের মধ্যে যে মতবিরোধের একটা পথ রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের কোন সত্যিকার নলেজ অথবা সত্যিকার কোন স্টাডি নেই ঝুঁকি ঝুঁকি ওল্লামখতলাপ করেছেন সাহাবিদের মধ্যে একজন এসে একথা বলার সুযোগ নেই হলো কেন এ কথা বলার সুযোগ নেই বলার সুযোগ নেই রসুল সাল্লাহ সাহাবিদের মধ্যে কে ছিলেন আপনারা জানেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে কোরআন করিম সংকলনের জন্য এই উহুদ পাহাড়কে আমার জন্য সহজ হতো এই কঠিন দায়িত্ব পালন করেছেন জায়দিব সাহেবেত রিয়া আল্লাহ তালু সমস্ত সাহাবির সাথে মির বাস ছয়টি মাসের মধ্যে খারাপ করেছেন সমস্ত সাহাবির এবার বুঝেন সুতরাং অন্তরে প্রশস্ততা আসবে না সংকীর্ণতা তাদের মধ্যে মানে তার যেহেতু সে প্রবৃত্তির অনুসারী তার মধ্যে প্রবৃত্তিটা সবচেয়ে বেশি লাল ফলে আমরা এখন ভক্ত হওয়া শুরু করেছি এই মাসালাগুলো এই জন্য আলোচনা করতেছি ভক্ত তৈরি করার মানে স্টেপ আমাদের এখানে নেই কেউ ভক্ত হবার চিন্তা করেন না একদম লোক এখন মানে দার্শ কয়েকটা দার্শনে এরপরে মানে কেউ আমার ভক্ত কেউ মুখের ভক্ত কেউ তুমুকের বক্ত মানে এমন পর্যায়ের বক্ত হচ্ছে যে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে এরা নবী এবং রসুলের ছে এদের মর্যাদা বেশি হয়ে গেছে তাদের কাছে এটা আপনারা বিশ্বাস করেন কি করেন না আমি লক্ষ্য করে আসতেছি যেহেতু তিনি রসুল ছিলেন তার অন্ধানুগত্যের কথা আল্লাহ রব আন করতে নির্দেশ দিয়েছেন ওমু যা রাসুল তোমাদেরকে দিয়েছেন তোমরা ধরো তা গ্রহণ করো রাসুল যেগুল নিষেধ করেছে সেগুলো তোমরা নিজেদেরকে রাখো কিন্তু তারপরেও মানে সাহাবিরা মোহাম্মদ অন্ধ আনুগত জায়গায় জায়গায় করেছেন এরকম কোন ধরেননি যখন নিজের মাস্তাহের বিষয় এসেছে একজন নারী পর্যন্ত মোহাম্মদ সাল্লাহামের সুপারিশ গ্রহণ করেনি বুঝতে পেরেছেন কিনা সদস্য অর্থাৎ আল্লাহ রসুল রাসুল আনুগত্য তার যায় আমার উপরে যেমন পর্যায়ে আইন তার উপরে কি ছিল যেহেতু তার মাসের সাথে তার সুবিধার সাথে স্বার্থের সাথে এটা মানে তার কাছে পছন্দ হয় নাই জিজ্ঞেস করেছেন আল্লাহ রসুল নির্দেশ দিচ্ছেন নাকি সুপারিশ করতেছেন যদি সুপারিশ হয় তাহলে আমার দরকার নেই আমি গ্রহণ করলাম সুতরাং ইসলামগুলোতে অবস্থা হাত রাখে ইসলাম কিন্তু আমরা মানুষদেরকে বক্ত তৈরি করে লোকদের মধ্যেই আরেকটা বিভেদ তৈরি করতেছি নতুন মানে আর কিছু বিভেদ তৈরি করতেছি যে বিভেদগুলো মূলত মুসলিম উম্মার জন্য সত্যিকার ক্ষতি করে। এর ভিত্তি হচ্ছে আজকের লাফের বৃত্তি হচ্ছে মূলত আলমদের বেশিরভাগ ক্ষেত্রে আমি সবাই আলমের কথা বলি না যে সবাই প্রবৃত্তির কথা বলছেন বেশিরভাগ ক্ষেত্রে যে বৃত্তি হচ্ছে প্রবৃত্তির অনুসরণ এটা প্রথম পয়েন্ট যতক্ষণ পর্যন্ত এই এখতলাফ দলিল নির্ভর না হবে ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য হবে না সে যেই হোক না কেন যদি আবুহানিবর রহমদুল্লাহের কথা শুনতে আমরা নারাজ হই তাহলে ফুলান এবং ফুলান কথা শুনতে আমরা কেন এত বেশি তাকে এত গুরুত্ব দেবেন কেন ওই যুগের লোক যে তিন যুগের ব্যাপারে যারা আসছে তারা এরা হচ্ছে সবচেয়ে উত্তম মানুষ সুতরাং ওই সবচেয়ে উত্তম মানুষের মানে কথা পর্যন্ত গ্রহণ না করে এখন আমরা এমন এক চলে যাচ্ছি এবং এক দলের কথা যাদের মানে ব্যাপারে সুস্লামের সাক্ষত দূরের কথা এবং যাদের বিভ্রান্তির ব্যাপারে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছে এদের কাজ বক্তব্য একটাই আমাদের পথ সেটা কোরআন এমন হাদিস কাকড়ে ধরা কোন ব্যক্তি কোন আলেমের বক্ত না হওয়া কারণ এগুলো বেশি ক্ষতি করতেছে আমাদের তাহলে আমরা গ্রুপিং এর মানে একটা পর্যায়ে চলে যাচ্ছি কয়েকটা গ্রুপ আমি তৈরি করলাম কে ওই গ্রুপ কেউ সেই গ্রুপ কেউ আলমের মানে ওই স্কলারের মানে কি কে কারণটা কি বললের বিচ্ছিত হতে হবে এবং সলফে সালহীন অথবা আইমাতুল ইস্তেহাদ যারা ইস্তেহাত করেছেন যাদের এখতালাফের বিষয়টি বিবিচ্ছ ছিল ইসলামের মধ্যে তাদের সকলের ইতালাফ ছিল মূলত مبليون على الدليل. دليل لديك تراجعون. كتاب بلتن تراجعون. قرآن وتبع حديث تكي دليل لديك. فلدكين أبو هنبي نورمان بسعب تلك في رحمة الله تليب بلتسل. من لم يعرف دليلي. حرام على من لم يعرف دليلي. أن يفتي بقولي. ويبتل برحرام. جي عمر الدليل جاننا شك عمر بكتبه مدهو يفتوه ديبه. اسباشتو بكتبه ديبسل. বুঝতে পেরেছেন কিনা কারণ আমি দলিল দিয়ে কথা বলছি আমি দলিলের ভিত্তিতে কথা বলেছি সুতরাং আমার ভুল হতে পারে শুদ্ধ হতে পারে যে আমার দলিল জানবে সে বুঝতে পারবে যে আমার কোথায় ভুল আছে কিন্তু তার উপরে হারাম হারাম যে আমার দলিল জানে না সে ফতুয়া দিবে আমার বক্তব্য দিয়ে হারাম বুঝতে পেরেছেন আর এখন তাই হচ্ছে দলিলের উপর কোন গুরুত্ব দেওয়া হচ্ছে না অথচ ইশতেহার যারা ছিলেন তারা সবাই কিন্তু দলিলের ভিত্তিতে বক্তব্য দিয়েছেন তাদের সকল বক্তব্য ছিল যে হুমলে মসাহাতিল তাদের যে ইখতারাফ ছিল মত পার্থক্য মতবিরোধ ছিল মত বৈচিত্র্য ছিল এটার একটা অবজেক্টিভ ছিল লেমা স্লাহাতির দিন দিনের স্বার্থে যাতে করে মানুষ এই দিনের মধ্যে কোনো কঠিন অবস্থার মুখোমুখি না হয় দিনের বিধানগুলো পরিপালনের ক্ষেত্রে ইসলামের বিধানগুলো অনুসরণের ক্ষেত্রে তাদের কোনো ধরনের কষ্ট না হয় কঠিন না হয় এবং পালনের ক্ষেত্রে তারা সহজভাবে পালন করতে পারে যাতে ইসলামের এই বিধানগুলো কোরআন এবং হাদিসের যে বক্তব্য রয়েছে বক্তব্যের দলাত অস্পষ্ট কথাগুলোকে যাতে মানুষ উপলব্ধি করতে পারে জানতে পারে স্বার্থে দিনের কল্যাণে তারা এই গবেষণা করেছেন অথবা একটা লাভ করেছেন এবং শাফির রহমতুল্লাহ ইস্তেহাত করেছেন এবং মালিক রহমতুল্লাহ ইস্তেহাত করেছেন মাস্তাহাতুদ্দিন দিনের স্বার্থে এই স্বার্থে নয় যে নিজের কোনো বিষয় ছিল এর বিপরীত এখন যদি আমরা দেখি আমাদের এখতালাভটা হচ্ছে বা আমাদের সকল যে সমস্ত আমরা আলেমরা আছি আমাদের এখতলাভটা হচ্ছে লেমাস্তাহাত আমার ব্যক্তিগত স্বার্থে ব্যক্তিকে ধার করার জন্য ফত আমু খুজুর মানে এটাকে হারাম করে দিয়েছেন অমুকে নিজেকে একটু বড় আলেম সাজানোর জন্য নতুন কথা বলতে পারলেন মানুষের মধ্যে একটু মনে হল যেন আপনি একটা বড় ধরনের গবেষক সাজলেন নিজেকে প্রচার করতে পারলেন নিজের শাক্সিয়া নিজের ব্যক্তিত্ব পার্সোনালিটি তুলে ধরার জন্য নিজেকে মানুষের কাছে পছন্দনীয় করার জন্য নিজের স্বার্থে আমরা আজকে এ ধরনের মধ্যে লিপ্ত হয়ে অথবা অন্য আলেমকে খাটো করে নিজেকে বড় করার জন্য এটাও ইসলামী চরিত্রের মধ্যে বৈধ কিছুই না ছোট করবেন করবেন আর আপনি নিজেকে বড় তুলে ধরবেন এটি ইসলামী চিন্তাধারার পরিপন্থী মাহমুদ রসুল্লাহ সুল্লাহাম তম কোন ব্যক্তিকে তা শির অবজ্ঞা অথবা অবমাননা করেছেন কারণ ইসলাম শিখায়নি আমাদেরকে তিনি যখন বলেছে মরছিল তখন তাকে বেঁধে রাখা হলো বন্ধু হিসেবে নিয়ে আসা হল তখন এসরুল্লাহ সাল্লা উলিয়ামকে সরাসরি লক্ষ্য করে বলছেন যে মহাম্মন এই পৃথিবীর মধ্যে তুমি হচ্ছে সবচেয়ে তোমার এই হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি নিন্দিত এবং ঘৃণীত কত ধৃষ্টতা দেখছেন কিনা কত বড় ধৃষ্টতা কিন্তু তারপরেও এসুল সাল্লা কিন্তু তার সাথে ওই আচরণ করেন নাই আমাদের সামনে করলে তো সাহস তোর এত বড় টুকরা টুকরা করে বরবাদ করে দিতাম এটা হত্যা করো এবং টুকরা টুকরা করে ফেল যেহেতু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম ইসলাম যেদিন নিয়ে এসেছেন এটা তা সার ফ্রি এর জন্য নয় ব্যক্তিগত স্বার্থের জন্য নয় ব্যক্তি চরিতার্থ করার জন্য নয় নিজের স্বার্থে নয় ফলে তিনি এই সমস্ত কাজে লিপ্ত হননি কিন্তু আমাদের উদ্দেশ্য পুরা উল্টা আমি মনে করি যে আমি যে মাসালা দিলাম এই মাসালা বিপরীত করলো কেন এই আলেমের বিপক্ষে যা পারি তাই বললাম যেহেতু ব্যক্তিগত বিষয়কে আমরা সবচেয়ে বেশি ব্যক্তিগত স্বার্থকে সবচেয়ে বেশি আমরা প্রাধান্য দিচ্ছি এই এখতালাফের মূল অবজেক্টিভ হওয়ার কথা ছিল সেটা হচ্ছে দিনের জন্য দিনের মাস জন্য فهل يمكنك إختلاف قرار برهو شعفية مذابرة أولاما إكرام حنفية مذابرة علم در كره محمود الله وله جاء الله ترى تضيف و رحمة كروك شعفية حنفية در كادو يعني إختلاف دكتكي مريني ديموت چلو كرهين ديموت چلو مزد برسن شعفية در شمس تو كتاب المدى ابو هنفر نام جخن اللي قرار حوي تخن رضي الله عنه مزد كنو؟ ইফতলাপ করার পরেও কেন এই মর্যাদা তারা পেয়েছে এই না কিন্তু এই ব্যক্তি স্বার্থ যখন এর মধ্যে এসে ঢুকে গিয়েছে এখন আপনি দেখতে পাবেন যে আলের মধ্যে ইফতলাপের পরে পরস্পর পরস্পরকে গালিগালাজ আর অতিরিক্ত দেখা যায় না প্রতি কোন ধরনের সম্মান বোধ সেগুলো নেই বরং এক আলেমের ছাত্র আরেক আলেমের মানে গালিগালাজ করতেছে গিবোধ করতেছে টার্গেট কি কি উদ্দেশ্যে এগুলো করতেছে এর মাধ্যমে কি আদৌ উম্মার মধ্যে ঐক্য আসার সম্ভাবনা আছে অথবা উম্মার লোকেরা হেদায়ত লাভ করার সম্ভাবনা আছে নাকি আমাদের মধ্যে করলেন বাস্তবতা তো এটাই নিজেদের মধ্যে একটা এটা এটা বিভ্রান্তি তৈরি করা হচ্ছে অনৈক্য তৈরি করা হচ্ছে যে অনৈক্যের কারণে মূলত মুসলিম উম্মা ক্ষতিগ্রস্ত হবে কিছু ভাই আমাকে বলতেছে আমরা তো কোরআন হারিসের কারণেই চেয়েছিলাম হেদায়েত লাভ করার জন্য কোরআন হাদিসের অনুসরণ করার জন্য এই জন্য এখন কোরআন হাদিস দেখি যে আমাদেরকে বিভিন্ন গুরুত্বের দিকে নিয়ে যাচ্ছে বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছি সবটাই মূলত এই ব্যক্তি বা ব্যক্তির সুযোগ সুবিধার জন্য আমরা এই কাজে লিপ্ত হয়ে যাচ্ছি ফলে আমরা ইসলামের মধ্যে যেই বিভেদ তৈরি করতেছি যে মতবার্থক্য তৈরি করতেছি এগুলো একেবারেই নিচক খাহে প্রবৃত্তির অনুষ্ঠানের জন্য এবং ব্যক্তিগত মাসলাহাতের জন্য ব্যক্তিগত সুবিধার জন্য এখানে আমাদের সত্যিকার নেই। কারণে এটি মূলত সত্যিকার ইত্তেলাফ নয় এটার নাম হবে ফেতনা এটার নাম এখতলাফ হবে না এটা ওলামা নয় কারণ আলমদের এখতলাফের ধরন এমনটি ছিল না আলেমদের এখতলাফের ইত্তলাফের অবজেকটিভ ছুরির দিষ্ট আর আমাদের যে এখতলাফ আমরা করতেছি এটা মূলত ফেতনা করতেছি আমরা আসলে বাস্তবতা হচ্ছে বাস্তবতা হচ্ছে এটাই যে আমরা এখতলাফের নামে এখন ফেতনা করতেছি যেহেতু ব্যক্তিগত বাস্তা দিকে আমার মানুষদেরকে আহ্বান করতেছি নিজের স্বার্থের জন্য আমরা মানুষদেরকে আহ্বান করতেছি যদি সত্যিকার দিনের স্বার্থে আমি কাজ করতাম তাহলে যেখানে দেখতাম যে আমি আমার ব্যক্তিগত মাস্লাহাত এখানে ব্যাহত হচ্ছে আমি দিনের দিকে হতাম বল আমার কোনো দরকার নেই এখানে সেখানে সেটাকে আমরা করতে পারতেছি না সেই উদারতা আমাদের প্রতি আমরা আনতে পারছি না দিনের স্বার্থে আমরা মেনে নিতে পারছি না বরং আমি মনে করি যে ব্যক্তিগত স্বার্থে এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার জন্য যে আমার আমার বক্তব্য আবার ভুল কোথায় কে আবার আমার ভুল পারে এই ধরনের দৃষ্টিভঙ্গি আমাদের অনেকের মধ্যেই মানে কাজ করতেছে বুঝতে পেরেছেন কি আমি মনে করি যে আমি সাইফুল্লাহ আরো যে মনে আমি অমুক আমার আবার ভুল তোরার কে আছে কিন্তু এটা জানার কথা গত দশের মধ্যে আমি এটা বলেছি মানুষ অপরিপূর্ণ মানুষের মধ্যে কামেল নেই পরিপূর্ণতা নেই সুতরাং নিশ্চিত ব্যক্তির ভুল হবে। এক মাসের মধ্যে ভুল না হলে আরেক মাসের মধ্যে ভুল হবে অবশ্যই হবে অবশ্যই ভুল হতে বাধ্য কিন্তু কেউ একথা বলার দাবি করার সুযোগ নেই যে আমার কাছে সমস্ত জ্ঞান রয়েছে এবং আমার কখনো ভুল হওয়ার সম্ভাবনা নেই এ দাবি শুধু শয়তান ওরা জিম যে বিদায় শতান যে सम्भव बुजुर्ग आल्लाखिसे दावी करते हैं कल के भूल पुर पुर इमाम मारे अहमदुल्लार लोक आई मामले कैम क्या मारेकुल्लर छात्र মালের মতো তোরা যা বলতেছে তাই লিখতেছে নোট আছে না আমরা কোন জায়গায় কোন কথা ভুলে বলে ফেলছি বললেন আর লোকেরা এগুলো লিখে ফেসবুকে দিয়ে দিচ্ছে আমি তো আপনাদের কাউকে বলি নাই হতে পারে ভুলও হতে পারে সবাই কিছুই না শুনতেও হতে পারে ভুলও হতে পারে কিন্তু ফেসবুকে যাওয়ার মানে লোকদের মধ্যে একটা মধ্যে একটা তৈরি করতেছে বললেন আবু তুমি কি করতেছ আমাদের সব কথা কি বলতেছো তাহলে তো আমার বিপদ করে দিলা তুমি আমি আজকে এক কথা বলতেছি আগামীকাল আরেক কথা বলবো বসু আরেক কথা বলবো আমার কথার পরিবর্তন হয়ে যাবে আমার ইস্তেহাদের মধ্যে পরিবর্তন হয়ে যাবে আর তুমি এগুলো সব লিখতেছ তাহলে কোথায় তুমি এগুলো কি করবে শেষে তো তুমি আমার বিপদ ঘটিয়ে দিবে এটা যদি আমি সাইফুল্লার অবস্থা গেব তার কাছে কোন হাদিসের জ্ঞান নেই কোরআনে জ্ঞান নেই কিছুই জ্ঞান নেই বুঝতে এই মানে এই জিনিসগুলো যদি উপলব্ধি আমরা করতে না পারি তাহলে ভুল হয়ে যাবে আমাদের আমরা এখন কিছু সুযোগ কেউ ইউটিউবে বক্তব্যের আলেম কেউ ফেসবুকের আলেমার পক্ষ থেকে অবতীর্ণ ব্যক্তিগত জ্ঞান অনুযায়ী বক্তব্য দিচ্ছে সুতরাং এটাকে আপনি এমনভাবে গ্রহণ করবেনা যারা এটাই হৃদায়ের বাইরে যা সব এভাবে গ্রহণ করার কোন সুযোগ নেই দলিলের ভিত্তিতে গ্রহণ করতে হবে দলিল ভিত্তিতে গ্রহণ করতে হবে এজন্য ব্যক্তিগত মাসলাহাত যেখানে প্রাধান্য পাবে সেখানে হেদায়ত একেবারেই নের হেদায়ত জিরো হয়ে যেতে পারে হেদায়তের পথ রুদ্ধ হয়ে যেতে পারে হেদায়তের মানে আলো হয়তো আমরা নাও পেতে পারি সেজন্য মূলত ইসলামে তকলিদ ও কোন ব্যক্তির অন্ধ অনুসরণকে হারাম করা হয়েছে কারণ তার অন্ধ অনুসরণ মূলত লোককে সত্যিকার হৃদায়ত থেকে দিন থেকে অনেক দূরে সরিয়ে দিবে। এখানে বর্ধনের প্রশ্ন ওই সমস্ত লোকদের উপর যারা মনে করে যে না তাকলে যে শক্তি ফরজ এই ফরজটুকু দুনিয়ার কোন আলেম বলেছে আমার জানা নেই এটা জাহেরদের একটা বুঝতে পেরেছেন কিনা ধুলিমিতিতে বলতে হবে তো ওই যে আগে বললাম যে এটা জাহেলদের বক্তব্য مسجد مسجد فرج بولے اد انسرن یہ ہرام کرن ہوں گر آپ کو آپ اللہ علامین তারা চুলের মাধ্যমে যেভাবে জানিয়েছেন সেভাবে আপনাকে গ্রহণ করতে হবে কোরআন এবং শূন্য অনুসরণ করার মধ্যে আমাদেরকে হেদায়ত নির্ধারণ করে দেওয়া হচ্ছে হেদায়তের আউটলাইন কিভাবে আপনি হেদায়ত লাভ করতে পারবেন সুতরাং ব্যক্তির মধ্যে তালাশ করলে সেদায়ত পাবেন না এবং এই মাসালা এই এখতলাফ জাহেদের এখতলাভ কারণ আলমদের এখতলাফ নয় কারণ দলিল ভিত্তিক কোন বক্তব্য নয় যারা তাকলে কি করতেছে এটা একেবারেই ভাবতো কথা কারণ যে সমস্ত কথা তাকলে তারা সবাই হারাম করে গিয়েছে তারা সবাই বলেছে যে হারাম আমার বক্তব্য মানে তুমি না আন্দাজের উপর করবে এটা বলছে সাবিও বলেছে মালিকও বলেছে মাহমুদুল রহমতুল্লাহ বলেছেন সুতরাং তারা যেহেতু হারাম করে গিয়েছে ওয়াজিব করলো বা ফরজ করলো কি একদম জাহের লোক ইসলামের জ্ঞান না থাকার কারণে এই বিভ্রান্তির মধ্যে আছে কেউ ফরজ কিছু করেনি শরীর জিজ্ঞেস করে দিল আমি উন্মতের মধ্যে এরকম লোক থাকতে পারে এটা আমার কাছে খুব আশ্চর্যের বিষয় হয় যে এটা জিজ্ঞেস করতে পারে বলে যে মানে তাকলে ফরজ কিনা মাধা মানা ফরজ কিনা আরেক কত সাল থেকে এটা ফরজ হল এত কম জ্ঞান নিয়ে কিভাবে আমরা ইসলাম আমার দিন পালন করতে পারি বুঝতে পেরেছেন কিনা এত কম জ্ঞান নিয়ে এটা সম্ভব নয় রাস্তার ফকিরও আপনাকে বিভ্রান্ত পদভস্ত করে ফেলবে ফলে বাবার পিছিয়ে আমরা ধরতেছি ডিব্বা বাবার পিছিয়ে পিছিয়েছি বুঝতে পেরেছেন কিনা কোথায় আমাদের ভ্রষ্টতা শয়তাল লাগে নেই শয়তালের পদভ্রস্তার দরকার নেই আমাদেরকে রাস্তার মানুষ পর্যন্ত পদভষ্ট করে নিচ্ছে লেনটা মানুষ পর্যন্ত আমাদেরকে পদভস্ত করে নিচ্ছে কেন যেহেতু আমরা কোন না। ইসলামকে অনুসরণ করার জন্য যে জ্ঞান প্রয়োজন সেই মানে সামান্য রয়েছে বেসিক জ্ঞানটাও আমাদের মধ্যে আমরা আনতে পারিনি কেন যিনি মানে যেভাবে বলতেছে বাতাসের মতো আর কি যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকে চলে গেলাম এমনটি হয়েছিল কারণ এক কতগুলো মৌলিক বিষয় আছে যেগুলো জানার কথা ইমামদের মধ্যে কেউ সাহাবি ছিলেন না একজন ইমাম তাবি ছিলেন না শুধু আবু নিহমতোল্লাহার ব্যাপারে খারাপ হয়েছে বিশুদ্ধ অভিমত ছিলেন না তাহলে সুতরাং আপনার गुरुत दी दुनिया सब देखे शुनी करते हैं एक टाइम दस टाक चले আমরা একটু দ্রুত অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করি তিন নম্বর যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে আমরা যদি দেখি ইস্তহারা মুজসাহিদ ছিলেন তাদের তাদের মধ্যে কোন ধরনের বিরোধ তৈরি করে নেই কোন ধরনের শত্রুতা তৈরি করে নেই কোন সম্মান এবং মর্যাদার দিকে নিয়ে গেছে। এই ঘটনাটি উল্লেখ করেছেন তিনি বলেন মালিক রহমতুল্লাহ যখন ইমাম আবু হানিপুর রহমতুল্লাহ আসলেন বসলেন বিভিন্ন নিয়ে তারা জিজ্ঞেস করলাম ইমাম কি সমস্যা কি আলোচনা হয়েছে আবু আনিফার সাথে বললে ফকি আল্লাহর কসম সে তার কাছে জ্ঞান রয়েছে আমি বুঝতে পেরেছি বিদ্বেষ তৈরি হয় আর আমাদের কোন কোনো বৈঠক হয় দু তিনজন আলেম নিয়ে বুঝলেন সেখানে হয়তো চেয়ারটিমি থাকলে সেগুলো ভাঙ্গা পড়বে অথবা নিজেদের বাধা বানাবে সম্ভব না হয়েছে শুরু হবে যেহেতু আমরা হক অনুসন্ধান অনুসন্ধান ইচ্ছু নই হকের দিকে ধাবিত হওয়ার জন্য আমরা কাজ করতেছি আমি আমার দিকে আমাদেরকে আহ্বান করছি আমি আমার মাস্লাহাতের দিকে আমার আমার স্বার্থের দিকে স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষদেরকে আহ্বান করছি আমার আরো জন তার স্বার্থ চরিতার্থ করার জন্য আহ্বান করছে ফলে জিনিসটি চলে যাচ্ছি এরা তে জ্বর পরস্পরের মধ্যে বিরোধ তৈরি করা শত্রুতা তৈরি করা হিংসা প্রতিহিংসা তৈরি করা কিন্তু আহিমতুর ইস্তিহার যারা ছিলেন তাদের এরকম অবস্থা হয়নি কুফাতে আসার পর আবহনব রহমতুল্লাহ ছাত্র বড় ছাত্রদের মধ্যে একজন তিনি হচ্ছেন মাহমুদুল হাসান আর শাহবানী রহমতুল্লাহ মাহমুদ হাসান আর সাহেবানী রহমতুল্লাহ তার সাথে সাক্ষাৎ হল তার সাথে সাক্ষাৎ হওয়ার পর তার কাছে যখন বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারলেন বিভিন্ন বিষয় সম্পর্কে তার কাছে যখন জ্ঞান জ্ঞান নিলেন তখন দেখলেন যে ইমাম বিষয় সম্পর্কে তার কাছে জ্ঞান রয়েছে তখন তার কাছে জ্ঞান নিলেন শিখলেন তার ছাত্রত্ব গ্রহণ করলেন এতে কোনো অসুবিধা হয়নি মতবিরোধ থাকা সত্ত্বেও তার কাছে জ্ঞান নিলেন আর ইমাম মাহমুদ দেখলেন যে সাপে আমাদের দৃষ্টিভঙ্গির পরিপন্থী কিন্তু সাফি যে এত বড় আলেম এত বড় জ্ঞানী তার কাছ থেকে জানা দরকার শুধু জানা দরকার নয় এমন সম্মান তাকে করলেন যে নিজের মাকে বিধবা মাকে সাফির কাছে বিয়ে ফেলছেন মত পার্থক্য করে দুজনের মধ্যে কিলাকিরি করলেন বুঝতে পেরেছেন কিন্তু দুজনের মাছালামিতে বড় ধরনের রক্ত লাভ আছে বড় ধরনের রয়েছে কিন্তু তারপরে সম্মান করলেন কিন্তু সেই মতবিরোধের মধ্যে এমন পর্যায়ে গেল না যে পরস্পরের মধ্যে শত্রুতা তৈরি হয় শেষ পর্যন্ত একজন আরেকজনের সাথে মানে কঠিন অবস্থার মুখোমুখি এমনটি কঠিন কোন ঝুঁকি না ওই ইতলাফ ওইটা হচ্ছে والآمات الاختلاف پورا اُلتا هذا يؤدي الى التنازع ورشفر مدى بيبهد جوغراب بيبهد ديگه نئے جائے کتين جوغراب بيبهد ديگه نئے جائے شدود دائنوين بلانك ایک جن عارضونين برده الى التفسيق والتبدیع والتكفير امونكي كوكف حسك اتبا بدعتي اتبا کافر بلا بن جندو شروع جائے هذا كارونتكي কারণ একটাই সেটা হচ্ছে আমরা সত্যিকার এখতলাফের যে উচুল মূলনীতি রয়েছে সেই মূলনীতির ধারে কাছেও যাই নেই বরং আমার এই এখতলাফটুকু হচ্ছে শুধুমাত্র ব্যক্তি স্বার্থের জন্য অথবা প্রবৃত্তির অনুসরণের জন্য ফলে এই ধরনের অবস্থার মুখোমুখি হচ্ছে আমি আপনারা রাগ করবেন না এই কয়েকদিন আগে আমি সৌদি আরব সফরে গেলাম মানে প্রোগ্রাম ছিল সৌদি আরবের দাম মূল প্রোগ্রাম ছিল তারপর যেহেতু প্রসঙ্গত এক আমাদের এক বন্ধু এক শাহিক তার প্রায় চিনে না তো আমাদের এখানে দাস দেয় তার বললাম না তো এটা খুব মানে ইন্টেনশনালি না আমার ইচ্ছা কিভাবে আমি উল্লেখ করেছি তার একটা রেফারেন্স দিয়ে তার নামটা উল্লেখ করেছে শুধু আর কিছু উল্লেখ করিনি আমার হয়তো প্রোগ্রামের মধ্যে আলোচনার মধ্যে আলোচনা শেষ হয়ে গিয়েছে এরপর আমি চলে এসেছি আবার মানে সেই মানে সরাসরি আলোচনা থেকে আমার এয়ারপোর্টে এমন ভাবে তারা ইয়ে করেছে যে আর আমাকে মাঝখানের কোন সুযোগই দিনে সরাসরি এয়ারপোর্টে মানে আমি মানে চলে আসার জন্য এয়ারপোর্ট দিকে যাচ্ছি এই সময় একজন বন্ধু টেলিফোন করলেন ওখানকার ডাই বন্ধু তো আমার তো অনেক জুনিয়র মদিনা বিশ্ববিদ্যালয় অনেক জুনিয়র টেলিফোন করে বললেন যে ভাই মার্শাল্লাহ খুব ভালো হয়েছে প্রোগ্রামটা খুব ভালো লেগেছে কিন্তু অমুকের নাম কেন আপনি উল্লেখ করলেন এ তো আমাদের মধ্যে ভাইনাস कारो ना बोलने सहयोग मानी अवस्थान एम पर चले गो छोटो मसललाबले से भरास मध्य बड़े मानी क्रिमिनल से मध्य बड़े मान कैंसार आजम पथले सत्यार जहेल कारण मुक्ता सर तफिर मध्य देखे জাহিলদের মধ্যে সমাধান করার বিষয়টি শুধু একটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ সেটা হচ্ছে শরীয়তের কোনো বিষয় জাহিলদের মধ্যে সমাধান করতে গেলে তুমি দলিল আলোচনা না করে লাঠি দিয়ে যদি সমাধান করতে পারো এটা সবচেয়ে উত্তম সমাধান করতে পারবে বুঝতে পেরেছেন কিনা এখন বিভেদ হিসেবে বিভেদ হিসেবে আমরা গ্রহণ করছি ফলে সম্মান বোধ হারিয়ে যাচ্ছে আলেমদের প্রতি মানে সম্মান তাদের মর্যাদা দেখানো এই জিনিসগুলো কেন যদি একেবারেই মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে চার নম্বর যে পয়েন্টটা আলোচনা করবে সেটি হচ্ছে সুনির্দিষ্ট কিছু মূলনীতির ভিত্তিতে তাদের কাছে কিছু মূল্যীতি ছিল যে মূল্যীতিগুলোকে তারা সরিয়ার এই বিধানগুলোকে সত্যিকার ভাবে এবং থেকে ইস্তমাত করার জন্য উদ্ঘাটন করার জন্য এক্সপ্লোর করার জন্য তারা এই মূলনীতিগুলো অনুসরণ করেছেন এবং এই মূলনীতির ভিত্তিতে তারা লাভ করেছেন ফলে যখন হানাফি মাধাবের মধ্যে যাবেন তখন আপনি হানাবি মাধহাবের বক্তব্যগুলো যখন দেখবেন দেখবেন যে সবগুলো একটা সুনির্দিষ্ট মূলনীতির উপর আছে সাহি মাধাবের যখন সাহাবি মাধাবের বক্তব্যগুলো একটা সুনির্দিষ্ট মূলনীতির সে মূলনীতির মানে মূলনীতির মধ্যে কিছু দৃষ্টিভঙ্গির ইসতেহা ভুল হতে পারে মানে আমি ওই ওই তাহিকে যাচ্ছি না বুঝতে পেরেছেন কিনা কিন্তু এই তালাব গুলো তাদের একটা সুনির্দিষ্ট মূল্যীতির ভিত্তিতে ছিল মূলনীতির উপর প্রতিষ্ঠিত ছিল আন্দাজ অনুমানের উপর নয় ধারণার উপর নয় অথবা নিজেদের প্রবৃত্তির কোন খাহেসির উপর নয় কিছু মূলনীতি ছিল সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিছু না সুনির্দিষ্ট কিছু মূল্যীতি ছিল যদি কোনো কারণে মূল্যীতি মূল হয়ে যায় অধীনে ছিল। যেমন আমি একটা উদাহরণ দিই সেটা খুব সহজে আপনারা বুঝতে পারবেন আপনাদেরকে বোঝানোর জন্য সহজ হবে যেমন হানাফি বা মধ্যে সুরায় ফাতে পড়াকে তারা ওয়াজিফ বলেছে ফরজ বলে নেন তারা ফরজ বলতে পারে না কেন পারে না কি বলতে পারবে না এখানে দেখি এখানে এই সমস্ত আলেমের সামনে আমি বক্তব্য দিচ্ছি আমি তো ভয় পাচ্ছিলাম যে আসলে দেখি কে বলতে পারে কেন দ্বারা পারে বলতে পারে না কে বলতে পারবে দেখি একজন পারবে যখন কুরআন তেলাওয়াত করে হয় তখন তোরা চুপ করে শুনো না তারা বক্তব্য দিতে ভালোবাসে আর কে দেখছেন না যেহেতু আন্দোলনের উপর মানে সবাই মানে জাহের করে দিচ্ছে জানতে হবে না না তাদের বক্তব্য হচ্ছে ফরজ সাব্যস্ত হওয়ার জন্য তারা চায় কোরআনের দলিল বুঝতে পেরেছেন যেহেতু তাদের একটা মূলনীতি সেটা হচ্ছে ফরজ সাব্যস্ত হতে হলে কোরআনের মাধ্যমে সাব্যস্ত হতে হবে কিন্তু কোরআন দলিল নেই যেহেতু সুনার দলিল সুনার দলির মাধ্যমে তারা কখনো ফরজ সাব্যস্ত করে না এই জন্য তারা বলছে এটা উচিত বুঝতে পেরেছেন কিনা একটা মূলনীতি আছে তাদের এই মূলনীতির মধ্যে ভুল আছে কোন সন্দেহ নেই কারণ কোরআন এবং এই মূলনীতির অনুসরণ করার কারণে তারা কোথাও তারা ফরজের মধ্যে এটা কোরআনের মধ্যে রয়েছে কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ আইত তাওয়াফ বিহিনা এটা অসুবিধা নেই বৈদ্যটা মূল অ্যাপ্লিকেশন দেই নাই এজন্য মানে তারা বলেছে যে না সাইসা আর মারওয়া এটা ওয়াজিব যেহেতু মানে কোরআনের নসের মাধ্যমে আসেনি কোরআনের কোরআন ওয়াহিও কি ফর সাব্যস্ত করতে। কিন্তু সেটা সাব্যস্ত করে নাই এটা শুধুমাত্র উদাহরণ দিলাম এই মাছারা সম্পর্কে আলোচনা করার উদ্দেশ্যে বুঝতে পেরেছেন কিনা এখন ঠিক এমনিভাবে তাদের প্রত্যেকটি তারপরে সুনির্দিষ্ট একটা মূলনীতির অনুসরণ করা হয়েছে কোনোভাবেই সেখানে কোন প্রবৃত্তির অনুসরণ করা হয়নি সুনির্দিষ্ট মূলনীতি তাদের কাছে আমরা যদি আমাদের তাহলে আমাদের তথাকথিত মানে সকল যে সমস্ত ওলামায় তাদের পরস্পর বিরোধিতার উপর আপনার সাথে আমার বিরোধের জন্য আপনি যে মাসা দিয়েছেন এটা আমি আর দিলাম না গোলদ পরস্পরের মধ্যে বিরোধ এই বিরোধের উপর ভিত্তি করে বিরোধিতার জন্য বিরোধিতা করা হচ্ছে বিরোধিতার জন্য বিরোধিতা করা হচ্ছে বিরোধ আছে করা হচ্ছে এটা অনুসরণ একেবারেই গর্বিত কাজ কারণ এর সাথে শরীয়তের কোন সম্পর্ক হতে পারে না শরীয়ত্ন এটা বাস্তব জীবনের কোন বিষয় এর সাথে সবটুক্ত হতে পারে না বিরোধের কারণে বিরোধিতা করা এটা কোন একটা বিষয় নয় যেমন রাজনৈতিক যে সমস্ত বিরোধগুলো আজকে হচ্ছে বিরোধের কারণে বিরোধিতা করা হচ্ছে হয়তো মানে রাজনৈতিক নেতারাও জানেন যে না সঠিক হচ্ছে না জাতীয় স্বার্থে হচ্ছে না তারপরেও বিরোধের কারণে বিরোধিতা করা হচ্ছে বুঝতে পেরেছেন কিনা ঠিক একই স্পাইরে একই পদ্ধতিতে যে বিষয়টি আমাদের মাঝে কাজ করতেছে সেটা হচ্ছে যে আমরাও এইভাবে মানে কেন যিনি বিরোধ পরস্পরের মধ্যে বিরোধ তৈরি করার জন্য বিরোধের কারণে আমরা বিরোধিতার মধ্যে লিপ্ত আছি এটি একেবারেই গৌরব বিষয় এর কারণে দেখা যায় যে একটি মাসালা দিবা দেওয়ার উদাহরণ আছে অনেক কথা যেমন সলাতুল আসুর এর সময়ের ব্যাপারে ওলামায় ক্যালামের একতলাফ রয়েছে সলাতুল আসরের সময় কখন হবে তার কি হয়েছে যখন কোন একটা বস্তুর ছায়া ওই বস্তুর সম পরিমাণ পৌঁছে যায় তখন থেকে আসরের যাবে। এবং এটি ত্রিমিঝি সাই পরিমাণ হবে তখন থেকে আসরের সময় শুরু হয়ে যাবে অধিকাংশ বক্তব্য তাদের মতো বিরোধ রয়েছে তারা বলেছেন না আসলের রক্ত হবে কখন যখন কোন একটা বস্তুর ছায়া তার দ্বিগুণ হবে তখন থেকে আসল রক্ত শুরু হবে তাদের মতাকিহীন যারা আছেন তারা এই পক্ষে দলিল দিয়েছেন কিন্তু সুস্পষ্ট কোন দলিল এর পক্ষে নেই মতরা এর পক্ষে দুর্বল কতগুলো হাদিস নিয়ে এসে বিভিন্নভাবে দলিল দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু হাসান আসাহ আলী রহমতুল্লাহ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলছেন যে না বরং আসর আমাদের মতে ইনস্লাহ যখন এক সায়া পরিমাণ হয়ে যাবে তখন আসর বাক্য হয়ে যাবে মা দুজন শ্রেষ্ঠ ই রহমতুল্লাহ এবং ইমাম মোহাম্মদুল হাসান বললেন যে হ্যাঁ যখন এক ছায় পরিমাণ হয়ে যাবে তখন আমাদের এটা এই বক্তব্যটুকু ইমাম রহমতুল্লাহ কিতাবলী এমলা এর মধ্যে আবানী রহমতুল্লাহ থেকে একটি রেওয়াজ কিছু উল্লেখ করেছেন सकल हानाफी बला तक मंत्रालय आदिशन महा असंख्य सही आदिश द्वारा बोझा गया मैं जो एक छायन तरक्की शुरू हो जा प्रमाणित हो এখন যখন হানাফি মজাবের মধ্যে তারজি দিতে আসলো হানফি মজাহাবের আসহাব এবং মোরজাহ যারা তারজি দিতে আসলো তারা দেখল যে কি সাফিরা কি বলছে সাফিরা বলছে যদি কোন বস্তুর ছায়া এক ছায়া পরিমাণ হয়ে যায় তাহলে কি হবে আসলে সাফিরা যদি এটা বলছে তাহলে আমাদেরটা উল্টা এটা হলো বিরোধ আপনি যখন দেখতেছেন রয়েছে সহিদিশ মাঝাবের ওলামাই কেরামের বক্তব্য এটা এইটা রয়েছে তাহলে মাঝাবি হচ্ছে এক ছায়া পরিমাণ যদি হয় তাহলে আশ্রয় বক্ত হয়ে যাবে ফলে এখন আসলে সরাতের বাক্যের আদান দেওয়া হচ্ছে মাগরীবের একটু আগে সূর্য তো কথা কিছুই দেখা যায় না অন্ধকার চতুর্দিকে নেমে আসছে তখন থেকে যে আসলে আদান দেয় কে আবহনীপর মুক্তি তাদেরকে এই টাইম নির্ধারণ করে দিয়ে গেছে কারণ দেখা হয়েছে আবহীপর এই আসরে আদান দিচ্ছে প্রবৃত্তি অনুসরণ করে বিভ্রান্তি বুঝতে পেরেছেন কিনা ওই বিরোধিতার জন্য বিরোধিতা করার জন্য যেহেতু মানে সাপীরা বলছে যে মানে এক পরিবার তাহলে সাপীদের বিরুদ্ধে আমাদের মাছেরা যেতে হবে এই কারণে একদম ওলামাই কালাম না বুঝে করে এই ফটো দিয়েছেন মাঝাবের মাঝাবের না ফলে দেখা গিয়েছে মাঝাবের যে সমস্ত ওলামাই কালাম পরবর্তী সময় যখন তখন দেখলেন যে কিরি এখানে ওলামাই কালাম আমাদের ইমামদের বক্তব্য রয়েছে অবিসের বক্তব্য রয়েছে মোহাম্মদ ইবর হাসানের বক্তব্য রয়েছে তাহলে আমরা হারাভি থেকে বেরোয়ার করুক তো নেই এটা অনুসরণ করলে আমরা তো গেলাম এবং এর আবদ সব্যস্ত হয়েছে আবু করার বিষয়টি সেখানে আপনি ওই সলাদকে নিয়ে গেলেন একেবারে একেবারেই সজীব পরিপূর্ণ আলো কজ্জ্বল হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সুতরাং কেন আপনি সূর্যের একবারে ডুবুডুব অবস্থায় নিয়ে গিয়ে সূর্যের আলো যখন ডিগুডুব ভাব আ এবং সূর্য যখন বিকিন্ন হয়ে যাচ্ছে তারা আলো যখন মানে একেবারেই মানে পরিবর্তন হয়ে গেছে ঠিক এমন গিয়ে এমন সময় গিয়ে আপনি আগান দিচ্ছেন আসরের আসলে সালাদার জন্য কেন যেহেতু আপনি আসলে এই ক্ষেত্রে সত্যিকার অনুসরণ এক্ষেত্রে ভুল করছেন এজন্য আমি যেটি বলতেছিলাম সেটা হল এই এটি কিন্তু ওলামাই কালামের ইস্তেহাদের মধ্যে আসেনি এই মাত্র ইসতেহাদের মধ্যে আসেনি দেখেন কেবে আসেনি আর একটা উদাহরণ দিই উদাহরণ হচ্ছে যেহেতু ইস্তারাপ করেছেন ভিত্তিতে তারা মত পার্থক্য করেছেন ফলে দেখা গিয়েছে যে ইমাম মাহমুদুল হাসান সাহেব আলী রহমতুল্লাহ যখন মদিনায় আসলেন ইমাম মালিক রহমদুল্লাহ ছাত্র হলেন ইমাম মালিকের কাছে তিনি জানতে চাইলেন তার কাছে বসলেন ইমামালিক্লার ছাত্র হলেন ছাত্র হওয়ার পর ইমাম মালিক রহমদুল্লাহের কাছে যখন বসলেন এবং হাদিসের জ্ঞান যখন তার কাছে আসলো কিছু কিছু হাদিস সম্পর্কে জানলেন ইমাম মালিক রহমতুল্লাহ তুলে ধরলো ইমামের কাছে যদি আমার সাথী অর্থাৎ আবহানিফা রহমতুল্লাহ আলায় তিনি যদি জীবিত থাকতেন এই হাদিসগুলো যদি তিনি পেতেন তাহলে তিনি তার বক্তব্য থেকে ফিরে আসতেন তার বক্তব্য থেকে তিনি ফিরে আসতেন কারণ তিনি যেই মূল্যীতির উপর বা যেই দলিলের ভিত্তিতে তিনি গবেষণা করেছেন বা ইস্তেহাদ করেছেন সেই দলিল আর এই যে দলিলগুলো এগুলো মানে তার কাছে স্পষ্ট ছিল না জানা ছিল না আমাদের সবচেয়ে বড় গলদ হচ্ছে এই যে আমরা মনে করি যে মানে ইমাম বা ইমাতুল ইস্তেহাদ মুসতেহাদ যিনি আছেন তিনি সমস্ত দলিল জানেন এ কথা গলত সমস্ত দলিল জানার সুযোগ কারণে সামনে প্রত্যেকের বক্তব্য আমরা যদি সুযোগ থাকে আপনাদের সামনে তুলে ধরব যে তাদের তাদের প্রত্যেকের বক্তব্য হচ্ছে যে আমরা আসলে সবকিছু জানতাম না সবকিছু জানার আমরা মানে দাবিও করি নাই আমরা জানতাম না আমাদের কাছে যতটুকু পৌঁছেছে যতটুকু জ্ঞান আমরা লাভ করতে পেরেছি যতটুকু হাদিস আমাদের কাছে পৌঁছেছে সেই জ্ঞান এবং হাদিস অনুযায়ী আমরা আমল করেছি বা আমরা ইস্তেহার করেছি এর বাইরে আমাদের কাছে অতিরিক্ত কোন জ্ঞান নেই অথবা সমস্ত জ্ঞানের দাবি আমরা করিনি কিন্তু বক্ত বোধেন না বক্তা মনে করে যে আমার হুজুর সবচেয়ে পূত পবিত্র সবকিছু তার জানা আছে এখানেই সমস্যা বক্তদের কারণেই সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে সব যুগেই এবং বর্তমান যুগেও মূলত বক্তরাই শেষ পর্যন্ত লোকদেরকে বিশেষ করে আলিমামাদেরকে পদভ্রষ্ট হতে সহযোগিতা করতেছে বুঝতে পারে আমরা একটা গ্রুপ মনে করেন একদল অমুকের বক্ত একদল অমুকের ভক্ত এই ভক্তরাই মূলত তাকে পদভ্রস্ত হতে সহযোগিতা করতেছে তারকে বন্ধস্ত করতে সহযোগিতা করতেছে যদি বক্তার এই জেহাদ আমরা করবো না আমরা মানুষ হত্যার জেহাদ করব না আমরা যে জেহাদ পোড়ানি সে মধ্যে রয়েছে সেই জেহাদ করবো তাহলে তিনি আস্তে করে থেমে যেতেন বুঝতে পেরেছেন কিনা তাহলে তিনি থেমে যেতেন গলত হচ্ছে এখানেই বক্তাদের উচিত হচ্ছে শেখদেরকে সোজা করে কিন্তু সেভাবে প্রজেক্ট নিয়ে করে আমাদের এই সমস্ত দিনই আলোচনাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এগুলোর মধ্যে পদভস্যতা বিচ্ছিন্নতা আলিমুলামাদের বিপক্ষে বক্তব্য এবং পুরাই মানে এগুলো আসলে হৃদায়ত থেকে মাহরুম অবস্থার দিকে চলে যাচ্ছে যেহেতু বক্তরা আসলে কতই করে দিচ্ছে الكتاب والسنه الى منج ইন ওয়াহিদ যে ওলামায়ে کرام ইজতিহাদ এটি মূলত কিতাব এবং সুন্নাহর اختلاف হয় থাকে দেখবেন যে শেষ স্টেজ হচ্ছে কিতাব এবং সুনার দিকে ফিরে ফিরে গেল। দিকে যাবে যেহেতু প্রত্যেকেই মূলত কিতাব এবং সুনার উপর ভিত্তি করেই করেছেন। তাই তার এই গবেষণাটুকু কোরআন এবং সুনার দিকে প্রত্যাবর্তিত হবে ফিরে যাবে কিন্তু ইদা জাহারাত দলিল যখন দলিল স্পষ্ট হন ইমাম সাহির রহমদুল্লাহ একটা কৌল দিয়েছেন একটা অভিমত দিয়েছেন তার একটা বক্তব্য একটা দুর্বল মনে করেছেন আপনি দেখেন রাউদ তালেবিন মধ্যে আল মজমু এর মধ্যে ইমাম রবী রহমতুল্লাহ উল্লেখ করেন তিনি বলেন যে ইমাম শাহির রহমতুল্লাহ মানে হচ্ছে এই কিন্তু আমাদের মাধাব হচ্ছে সাহিদের এই যেহেতু ইমাম সাহির রহমতুল্লাহ বলেছেন যখন হাদিস পাওয়া যাবে সেটাই হচ্ছে আমার মাধাব আর এখানে হাদিস পাওয়া গিয়েছে ইমাম সাহবির কিভাবে ফিরে গেছেন বুঝতে পেরেছেন ওই বিরোধিতার জন্য বিরোধিতা করেন নাই পরস্পরের মধ্যে বিরোধ তৈরি করেন নাই ফলে ইমাম সাবির রহমতুল্লাহ বক্তব্যের দিকে ফিরে গেলেন ওটা কোরআন এবং সুনার দিকে তার কারণ হচ্ছে যেহেতু হক দলিলের সাথে রয়েছে এটা সবাই জানে এ সবাই কাছে ইস্তেহাত করেছেন তিনি হকের জন্য এখন সবাই জানেন যে হক দলিলের সাথে রয়েছে তাই দলিল যখন স্পষ্ট হবে তিনি ফিরে আসবেন দলিলের দিকে না সুন্নাহ ينتهي الى انكار الاذللہ দলিল অস্বীকার করতে বাধ্য করতেছে জান কি হবে দলিল নেই দেখেন আমাদের দেশে আছেন আব রহমতুল্লা হয়তো ইস্তেহাত করেছেন বলতে পারে কিন্তু তিনি জোরে আমিন বলতে নিষেধ করছেন এরকম করে কত বক্তব্য কোথাও শুনবেন না তারপরে মধ্যে নেই এখন যদি আমিন বলে আমি অস্বীকার করছে বলছি না দলিল এই জন্য কোন দলিল নেই কোয়ারা মধ্যে নেই অস্বীকার করতেছে তাহলে আমাদের এই ইফতলাপটা মূর্খদের ইত্তলা কোথায় গিয়ে আমাদেরকে গেল দলিলকে আমরা অস্বীকার করে বসছি দলিল কি অস্বীকার নাই কোনো কিছু নেই আগে তুমি এটা মেনে নাও না আছে কিন্তু আমাদের ইস্তেহার ভিন্ন আমরা হয়তো এই অনুসরণ করি না বুঝতে পেরেছি এটা হচ্ছে সহজপথ কিন্তু জাহারতর্খতা এমন পর্যায়ে নিয়ে গিয়েছে আমাদের তথাকথিত সকল আলেমদের তারা শেষ পর্যন্ত অস্বীকার করতে তারা বিক্ষেপ করে না এখানে যা হালত যা হালতের পরিচয় দিচ্ছে বুঝতে পেরেছেন কিনা তখন দলিল স্পষ্ট হয়ে যাবে তার যখন সই মুখারি হাদিস নিয়ে যাওয়া হয় সারে বেশি দেখানো মধ্যে পরে দেখে শেষ পুজোর চোখ সারা ভাড়া করে বলতেছে আর না ঠিক না এগুলো ঠিক না মানে শেষ পর্যন্ত গতকাল লেখা হয়নি অথবা এটা হানাফিদের বিরুদ্ধে লেখা হয়ে বুঝতে পেরেছেন কিনা এটা এমন বিষয় নয় যে হানাফিদের বিরুদ্ধে বোখারী মহমতুল্লাহ বোখারি সিফ লেখে গেছেন কারণ আমাদের দেশে আমরা এটা লক্ষ্য করেছি আমি যখন সই বুখারি ভরতাম কোনো একমাত্রা ছায় যে বড় হুজুরের কাছে ভরতাম বুঝে না হুজুর সবাই চিনেন বাংলাদেশের সবচেয়ে বিচর্কিত পার্সুন ওই হুজুরের কাছে দীর্ঘদিন সহিখারি করেছি এই মূলবী মনে হয় যেন সহিখারি আসছেই সই বুখারিটা লেখা হয়েছে মনে হয় যেন অমুক অমুককে রদ করার জন্য অমুক অমুকের তিনি সই বুখারি বিরোধ তৈরি করার জন্য বুঝতে পেরেছেন তাই হিংসা তৈরি হচ্ছে বিরোধ তৈরি হচ্ছে পরস্পরের মধ্যে আপনার সেখানে এতটুকু শালীনতা বদ্রতা থাকা দরকার ছিল যে রাসুল সাল হাদিস সহিদ সাব্যস্ত হয়েছে আমাদের বক্তব্য ভিন্ন হতে পারে আমাদের আমল ভিন্ন হতে পারে কিন্তু হাদিসকে আপনাকে কি করার দরকার ছিল করা দরকার ছিল সম্মান করা দরকার ছিল हादी के सामान्यतम ज्ञान नाटा केरवेश हादी पढ़ हादीटा के रद कर हदीजा रदालतु रसुल्वी आसे आल्लाम हादीस এটা ফুলান ফুলানের কথা নয় এটা সাবির বক্তব্য নয় এটা মালিকের বক্তব্য নয় এটা এটাকে আপনি নিজের বক্তব্য দিচ্ছেন এগুলো কারণটা হচ্ছে একটাই সেটা হচ্ছে এই দলিল যখন স্পষ্ট হয় তখন সেখানে আমরা আসলে দলিনের দিকে প্রত্যাবর্তিত হতে পারি না আমাদের मतलब इश्तेहारा दलिल जन तक स्पष्ट होलिल बहुत दिखाई फिर गथवा दलिल को अस्वीकार कर मालिक जो बला जिमाम आपनेतुआ दी সামনে হয়তো আলোচনার মধ্যে আসবে ইতিহাস থেকে সাব্যস্ত হয়েছে আমরা সেটা করতে পারি না আমাকে যখন বলা হয় যে আপনি যে বক্তব্য দিচ্ছেন সাহেব বললাই এটা তো ভুল এর এর তো এই হাদিস রয়েছে क्या हादी हमार ब्रहण ग्रहण अभी हादीस अस्वीकार करते हिसे उम मान नय य आलेम पद्धति नये जहेद पद्धति जरा यह क्या लिप्त आ তারা সত্যিকার অর্থে মানুষদেরকে হৃদায়ত দিবেন কোথেকে নিজেই হৃদায়ত ফলে এই ধরনের বিভ্রান্তি আমাদের মধ্যে ব্যাপকভাবে আমাদের আলমদের মধ্যে ইখতলাফের এই পার্থক্যগুলো বড় ধরনের ক্ষতি আমাদের মধ্যে করছে ফলে ছয় নম্বর পয়েন্ট আলোচনা করে শেষ করে দেব রাহমাতুন ওসাহ ফলে চুকে চুকে আহমতুল ইস্তহাদ মুস্তাহিনা যে ইখতলাফ করেছেন শরীয়তের মধ্যে এই এখতলাফের মধ্যে রহমত পাওয়া গিয়েছে এই ইখতলা উদারতা পাওয়া গিয়েছে প্রশস্ততা পাওয়া গিয়েছে কিন্তু আমাদের রহমত নয় আজাব এবং সংকীর্ণতা ছাড়া আর অতিরিক্ত কিছুই নেই আপনার রহমত পেয়েছেন বলে মতপার্থক্য করার কারণে শরীয়তের বিধানগুলো এমনভাবে উদ্ঘাটিত হয়েছে দেখা গিয়েছে যে কঠিন হয় যে তো উপর এত বিষয় আল্লাহ হাবুল আলম সহজ করে দিয়েছেন সহজভাবে সেটা উম্মাতে লোকেরা পালন করতে মধ্যে তখন তিনি স্পষ্ট করে বলেছেন যে এই সমস্ত ঠিক আছে কিন্তু দেখা গেছে সবগুলো একসাথ করলে এমন একটা কনকুলেশনের মধ্যে আমরা আসতে পারি যে মধ্যে মুসলিম উম্মার জন্য রহমত রয়েছে মুসলিম উম্মার জন্য প্রস্তুততা রয়েছে বুঝতে পেরেছেন কিনা কিন্তু আমাদের সংকীর্ণতা শেষ দেয় এমন সংকীর্ণতা এর কারণ একটাই সেটা হচ্ছে সত্যিকার এই আখতালাপ আমাদের মধ্যে বিরূপ তৈরি করতেছে এবং এগুলো যেই বিষয়ের উপর ভিত্তি করে মূলত সালেহিনা মুসাহুল ইস্তাহত করেছেন যে পার্থক্যগুলো আলোচনা করতেছিলাম সেগুলোর মধ্যে ছয়টি পয়েন্ট আমরা আলোচনা করলাম আজকের আলোচনায় আরও কিছু পয়েন্ট রয়ে গিয়েছে এরপরে আমরা অসুরুল নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ইখতলাফের মূলনীতিগুলো নিয়ে কথা বলবো এরপর আমরা আলোচনার মধ্যে আসবো যে সুলসালী ইসলামের সময় কি কি কারণেলাভ তৈরি হয়েছে কি কি কারণে ইস্তেহারের সময় কি কি আবার আপনারা জানেন সেখানে একটা মেলা বসাইছে বিশ্ব ইস্তেমা নাম দিয়েছে এমন বহু ভিড় যাই হোক মানুষের আবেগের কারণে যে এদেশের লোকরা বেশি আবেগ প্রবল তো আবেগের কারণে মনে করছে যে এখানে যেতে পারলেই সারা দুনিয়ার যত খারাপ কাজ আছে সবগুলো একসাথ করে আল্লাহ তালার কাছ থেকে মাফ করে নিয়ে চলে আসবে যত খারাপ কাজ করতেছে সবগুলো এত সহজে যদি টকি পর্যন্ত যেতে পারেন মাফ হয়ে গেলে তাহলে কিন্তু ব্যাপারটা যে আসলে এমন না ব্যাপারটা যে বর্ভ্রষ্টতা ব্যাপারটা যে হেদায়ের থেকে মাহরুম হওয়ার বিষয় এখানে যে ওই ধরনের কোনো কিছুই নেই বুঝতে পেরেছেন কিনা এই বিষয়গুলো তো মানুষের কাছে জানা নেই মানুষগুলো নির্বোধের মতো একেবারেই বিবেক গুরু ছাগলের মতো তাদেরকে ডাক দিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু তারা জানে না যে এই ডাকে যে আমি সারা দিচ্ছি আদৌ কি এটা কি সহি ডাক কিনা এই আহ্বান আদৌ কি হিদায়তের পথ কিনা নাকি হৃদায়তের বাইরে কোন বিষয় এই বিষয়গুলো মানুষের কাছে নেই এই বিষয়গুলো মানুষের কাছে জানা নেই ফলে এমন বিষয় মানুষের কাছে নিয়ে আসা হয়েছে মানুষদেরকে এমন ভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে মনে হয় যেন হেদায়তের জন্য এটাই এটাই হচ্ছে একটাই পথ পথ এবং মূল রাস্তা মানুষ মনে করছে যে আমার সবসময় চা যেহেতু আমাদের দেশের লোকদের অভ্যাস হয়ে গেছে সোরাইপথে সবসময় কাজ করে সোদাপথে কোনো সময় যায় না মানুষের চোরাইপথে কিভাবে জান্নাত পাওয়া যায় কিন্তু জান্নাত চোরাই কোন পথ নাই চোরাই পথ তারা করতেছে কোন চোরাই পথে গিয়ে জানলাতে যাওয়া যায় টঙ্গি দিয়ে জানালে যাওয়া যায় কিনা না ওখান থেকে আপনি কোথায় ওটা পথ না পথ মোহাম্মদুল্লাহাম উনি সময় স্পষ্ট করে গেছেন ওয়ান হাদাস সিরাতি মুস্তাকিমান ইতাই হচ্চ আমার পদ মুস্তাকিমান একেবারে শুহস সরল ইতাই পদ দুইটা পদ নেই তিনটা পদ নেই আর বড় বিদ্বানতি হচ্ছে এই মনে করেন উর্দুতে এসে যদি ওয়াচ করে তখন মানুষের কাছে মনে জন মাশাআল্লাহ মনে থেকে ওহি রাজি হচ্ছে غلط মনে করেন না তিনি যেহেতু বাংলা তিনি উর্দুতে বলতেছেন প্রত্যেক জাতির কাছে মানুষের জন্য রাসুল তাদের বক্তব্যকে আল্লাহর বক্তব্যকে স্পষ্ট করে তুলে ধরতে পারে বায়াম করতে পারে সুতরাং মানে এখানে কোন আলেম নাই ইন্ডিয়া থেকে নিয়ে হিন্দু আলেম ব্যাপারটা এমন কি না दरकार नहीं जरा आज करुक ना असुविधा क्या सुनते उन्नी जो वक्त दीवादक पूरा निजे खाश अनुवाद करते अनुबादे बक्तव्य सामान्यतम को संपर्क नहीं आल्ला के बता कल्याण दायता बोलते से कथागुलते अनुबाद करें पदभ्रष्टतारा आज दीचन ये क्या करारे क्या अनुमति दीगुल इसलम कर दायित्व देखा इसमाम के संरक्षण कर दायित्व मैं तुम्हारे दिए गलम एरक बला क्या অনুবাদ করতেছেন লোকদেরকে বধভস্ত করার জন্য আবার একজন আলোচনা করতেছে একটা কথা না আমার বাসাও সেখানে আমি না গেলেও আমার ওখান থেকে শুরু বাসা থেকে ফিরে যাক ভাষা থেকে আওয়াজ শুনি আমি তো উর্দুও বুঝি আরবিও বুঝি ফার্সিও বুঝি আল্লাহ তাল মেহরবানিটা আল্লাহ আপনাদেরকে আমার দায়িত্বের খেয়াল এগুলো করবেন না হিদায়িত্বের পথ নয় পথ কোরআন এবং শূন্য কোরআন এবং শূন্যার বাইরে কোন হেদায়তের পথ নেই যদি কোরআন এবং বাইরে কোন নির্দিষ্ট করে নেন মনে করেন যে আমার এই পথ হচ্ছে ঘন জমাতের মাধ্যমে জাহার নামে যেতে পারবে বুঝতে পারছেন কিনা সে বছর জাহান্নাতের দিকেছে না সে ইচ্ছা করে বলছে যে শেষ পর্যন্ত বুদ্ধিজীবী কেমন বুদ্ধিজীবী জাহান নামে নিয়ে এরপর বলবে আমার দায়িত্বশীল এতটুকু পর্যন্ত পোসাই দিলাম পোচাই দিলাম তোমাদের সহ গিয়ে সেখানে জাহাণের মধ্যে পৌঁছা দিয়ে দায়িত্ব পালন করে ঘোষণা দিয়ে দিবে যে এই দায়িত্ব আমি পালন করেছি আমার দায়িত্ব ছিল এতটুকু পৌঁছানো তোমাদেরকে পৌঁছাই দিলাম সুতরাং সতর্ক থাকেন সতর্ক থাকেন এই সমস্ত কাজ ছেড়ে দিতে হবে এগুলো থেকে অনেক দূরে সরে আসতে হবে না কঠিন আমি উত্তর দিতে না এইস্তিমা সম্পর্কে আমাদের বলে দিয়েছি প্রশ্নের আগেই উত্তর বলে দিয়েছি তারপরে মানে আসল কথা হচ্ছে যেটা সেটা হল এটাকে এবাদত হিসেবে যদি গ্রহণ করা হয় তাকে তাহলে এটি বড় ধরনের বেদাত এ বাদত হিসেবে গ্রহণ করে এটি বড় ধনের বেদাত আর যদি এটাকে গ্রহণ করা হয় তাকে এ নয় এমনি জাস্ট মানুষ একত্রিত হল কোরআন হাজি কথা আলোচনা হলো তাহলে যদি কোরআন হাদিসের কথা আলোচনা হয় সেখানে যদি কেউ যায় তিনি মানে বেদাত করলেন না কিন্তু মূল কনসেপ্ট দেখলে আমরা বুঝতে পারি হচ্ছে এটাকে কঠিন এবাদত হিসেবে এটাই মনে করা হচ্ছে যে এমন এর গেছে বুঝতে পেরেছেন না এর মোনাজাতের নাম দিচ্ছে আখেরি মোনাজাত মানে পর আর কোন মোনাজাত তারা করবে না কিন্তু দেখা যায় যে পরে আবার কতক্ষণ পরে মোনাজাত করতেছে মানে এই ধরনের কারণে এটি মূলত এক প্রকারের বেদাত এটাকে ফজিরত মনে করা হচ্ছে এটি ফজিরতের কোন বিষয় না যদি ইস্তেমা হয়ে থাকে এমনি মাহফিক যেমন এখানে এখানে আসার ফজিরত নেই বুঝতে পেরেছি কয়েক বস্তা সব এখানে আছে আপনারা শুধু খুলে খুলে নিয়ে যাবেন ব্যাপারটা বলবেন কিন্তু এখানে কোনার এবং হাদিসের কথা আলোচনা শুনলে যদি কেউ করে তিনি উপকৃত হলেন এটা হলো মূল কথা এরকমটা হলে এটা বেদাত হওয়ার কথা ছিল না কিন্তু এমনটা হচ্ছে না বরং এটাকেই মূল এ হিসেবে মানে আখ্যায়িত করা হচ্ছে এখানে শুধু কোনো কারণে পাটা ঠেকাইতে পারলেই মাঠের সাথে না তাহলে আপনি মনে করলেন যেমন একটা যদি এমনটা হয় থাকে তাহলে এটা বড় ধরনের কোন সন্দেহ নেই মিডিয়ার মাধ্যমে আমাদের যে মুসলিমদের সন্ত্রাসী সম্পর্কে দেখতে পাই প্রশ্ন হচ্ছে মুসলিম হিসেবে আমরা কিভাবে তা গ্রহণ করব না মুসলিম মুসলমানদেরকে সন্ত্রাসী যারা করতেছে কোনো সন্দেহ নেই এখানে আপনাদের সতর্ক থাকতে হবে দুই প্রকারের লোক আছে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে মূলত আল্লাহর দুশ্মনদেরকে সহযোগিতা করতেছে ব্যবহারিত হচ্ছে কারণ আমি আপনাদেরকে বলি मुसलमान देखे इन नाम आंदोलन नाम जिहा नाम क्या तक ग्रुप व्यवहार करते এবং এই ব্যবহার করে ওই গ্রুপে আবার অন্য অন্যদিকে টেলিভিশনে তাদেরকে সন্ত্রাস একই গ্রুপ মুসলমানদেরকে এইভাবে করার জন্য চেষ্টা আমি আপনাদেরকে বলবো এখানে মুসলমানদের উচিত কিন্তু সেই ক্ষেত্রে সতর্ক দৃষ্টি রেখে যাতে করে আল্লাহর দুঃশনদের কোন কাজে তারা নিজেরা ব্যবহৃত না হত এই গ্রুপ থাকতে হবে দ্বিতীয় আরেকটি গ্রুপ মুসলমানদের মধ্যে থাকা দরকার যারা এই যে সন্ত্রাসী বিরুদ্ধে তাদের বক্তব্য থাকবে মুসলমানদেরকে সচেতন করতে হবে এটা ইসলামের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে কাজগুলো করতেছে হঠাৎ করে মুসলমানরা দুই তিন দিনেই সন্ত্রাসী হয়ে গেল কিভাবে ঠিক না কি কারণে দুই তিন দিনে সন্ত্রাসী হয়ে গেল মুসলমানদের ইতিহাস কখনো সন্ত্রাসের ইতিহাস ছিল না কখনো সন্ত্রাসের ইতিহাসের সাথে তাদের সামান্যতম কোন সম্পর্ক ছিল না বরং সন্ত্রাস যারা কেছে পৃথিবীর ইতিহাস সাক্ষী সব অমুসলিমরা যারা আছে তাদের নাম আমি উচ্চারণ করলাম বিভিন্ন গ্রুপ এটাই মূলত সবচেয়ে বেশি সন্ত্রাসী করেছে পৃথিবীর ইতিহাসে মানুষদেরকে হত্যা করেছে নিম্নমভাবে হত্যা ইতিহাস মুসলমানদের কোথাও আসেনি না রাসুল উল্লা সালের ইতিহাস থেকে না সাহাবিদের ইতিহাস থেকে কোথাও এই ধরনের কোন প্রমাণ কেউ মিলে দিতে পারবে না সুতরাং হঠাৎ করে মুসলমানরা সন্ত্রাসী হল কেন এটা একটা বড় ধরনের ইসলামের বিরুদ্ধে এবং এই চক্রান্ত এবং ষড়যন্ত্র যারা করছে মুসলমান মুক্তিমুম্মাকে সতর্ক করতে হবে যে আমাদের বিরুদ্ধে যে এই ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র আমরা নিজেরাই মনে করেন এখন মুসলমানদের মধ্যে একদল গ্রুপ বেরিয়ে আসছে মুসলমানরা সন্ত্রাসী মুসলমানরা বলছে মুসলমানরা সন্ত্রাসী তিনি আসলে কোন গ্রুপের লোক তিনি নিজে জানেনা তিনি হিন্দু না কাপের না বৌদ্ধ না খ্রিস্টানের এখানে বড় দায়িত্ব রয়েছে যাতে উন্মাতের মধ্যে জিহাদের কোন বিকৃত ব্যাখ্যা আলেমরা না দিয়ে থাকেন জিহাদিহাদ পর্যন্ত জিহাদ থাকবে क्योंकि जेहर व्याख्या विकृत को मुसलमान मध्य ना दिए मुसलमान देखेंट ना कारण आज जेहज व्याख्या दिलें गाड़ी गुरु जैसे मानुष्य रास्त सबग पड़े गाड़ी क्या पुते क्या पुटते को कारण नहीं जेहर को दरकार नहीं जेहदी जहाज बुझे তিনি সত্যিকার জেহাজ সম্পর্কে ব্যাখ্যা দিবেন তিনি বলছেন না তিনি আন্দাজের উপর অনুমানের উপর সমস্ত কথা বলতে গেলে তিনি বদভস্ত করবেন মানুষদেরকে নিজেও থাকবেন এবং অন্য লোকদেরকেও করবেন এজন্য সতর্ক থাকতে হবে একজন অন্দ সাহাবি রসুল সাল্লা সাল্লামকে গালি গালাজ করার কারণে তার হত্যা হত্যা করেন করেন। তার এবং পরবর্তী তুমি ইসলামা সন্দেহজনক যদি এই ঘটনা ঘটে থাকে ঘটতে পারে রসুলসাল্লা উল্লিউসালামকে কেউ গালিগালাজ করলে তার শাস্তি মানে হত্যাদণ্ড এই হাদিস থেকে এটা বোঝা গিয়েছে কিন্তু সাহাবি মানে এই কাজটুকু রাসু সাল্লা অনুমোদন নিয়ে করেননি বরং এটা নিজের পক্ষ থেকে করে ফেলেছেন এজন্য যদি কেউ আল্লাহ রাসুদাহামকে কেউ গালি গালাজ করে যদি কেউ তাকে রাস্তায় পেয়ে যায় কোনো কারণে তাকে হত্যা করে তাহলে তার উপর কেসাস আজিরা ইসলামী শরিয়া অনুযায়ী আসসালাম আলাইকুমায় কি কি যাওয়া যায় আমি কি এটা বলতে পারি যে আল্লাহ তাই দরুদের উচিলায় গুনামাফ করে দিন কোন আলেমকে যদি কোনো বিষয়ে বিভ্রান্তির উপর দেখা যায় তাহলে এক্ষেত্রে সাধারণ মুসলিমদের করণীয় কি সাধারণ মুসলিমরা তাকে যদি কোনো কারণে সতর্ক করতে পারে সতর্ক করতে পারবেন কারণ কোন ব্যক্তি আপনি দেখতেছেন বন্ধস্ত সমস্যা আছে বিভ্রান্তি আছে তাকে সতর্ক করবেন তবেই সেক্ষেত্রে আদব রক্ষা করা উচিত মানে আপনি মানে দেখা যায় যে আমাদের দেশে মানে একজন পাবলিক আছে এখন ইমাম সাহেবদেরকে গিয়ে না তাদের ভুল ধরে তাদেরকে তো বলে চলে মানে শেষ পর্যন্ত ইমামরা এগুলো মানবে না এখন তাকে যদি আপনি আরও সুন্দরভাবে দাওয়ার টাওয়ার দিয়ে কিছু খাওয়াই টাই ফুল আপনি ভালো টালো মাসা আল্লাহ আপনার বক্তব্য শুনে আমাদের খুব পছন্দ হয় কিন্তু এখানে যে এরকমটা কি কি মানে পদ্ধতি মানে গ্রহণযোগ্য বুঝতে পেরেছেন কিনা কারণ এটা সবাই করতে পারে না সংশোধনের কাজ সবাই করতে পারে না কিন্তু আলোডনের কাজ সবাই করতে পারে এলোমেলো করে দিতে পারে সবাই বুঝতে পেরেছেন কিনা ধ্বংসের কাজ সবাই করতে পারে কারণ ঘরের যা কাছে জিনিস আছে কিন্তু এগুলোকে সুন্দর করে রাখা এটা কঠিন সংশোধনের কাজ করতে পারবেন তিনি করবেন সবাই করতে গেলে এটা সমস্যা হয়ে যাবে হ্যাঁ তাকে কোন আলেমের সাথে যোগাযোগ করতে বলতে পারেন তবে মানে এটা লোককে মানে ডেকে এনে বললেন যে ঠিক আছে উনি এরকম এরকম কথা বা সংশোধন করে দেন অথবা মুসলমান বানিয়ে দেন তাহলে আমাকে নিয়ে জায়গায় মানে আগে আমাকে বলছে এটা একটা আলোচনা আছে আপনি একটু জাস্ট আমাদের সাথে শেয়ার করবেন তো হাজিদের মধ্যে সেখানে যাওয়ার পরে তাহলে আমাকে বলতেছে যে এই আলেম আমাদের মধ্যে এরকম এরকম কথা বলেছে এই পদ্ধতিতে কোন সংশোধনের কাজ হয় না বুঝতে পেরেছেন সংশোধনের কাজ হয় না হওয়ার পদ্ধতি অন্য ধরনের সেখানে আপনাকে মানে সিদ্ধান্ত নিতে হবে যে না উনি মানে আপনি বলবেন যে আমাদের কিছু বিষয় আছে যেগুলো আমরা মনে করি যে আর একটু খোলাসা হওয়া দরকার এভাবে না বলে উনি একেবারে সরাসরি রূপ নিয়ে এসে যে এই লোকে এরকম এরকম কথা বলতেছে মানে এখন তাকে তাকে আমি মানে কিভাবে আর যদি তাকে এখন কড়াহাদিস অনুযায়ী আমি জিজ্ঞেস করি শুধু এখন লোকদের সামনে না জেহাল হবে ইনসাল্ট করলাম আমি লোকদের সামনে তাকে তো আমার যদি যাইজ নেই বুঝতে পেরেছি নিজে ইজ্জত ভাবে ধ্বংস করা আমার জন্য যায়জ নেই মানুষের সামনে তাকে বলেন দাঁড়ান আপনি কি কি দল দিয়েছেন আপনার কি কি ভুল আছে এটা এটা শুদ্ধ পদ্ধতি নয় শুদ্ধ পদ্ধতি এগুলো খেয়াল রাখতে হবে আর আলমকে সংশোধন করা এটা কঠিন মানে কারণ হলো মানে আলমকে সংশোধন করতে মানে তাকে সেইভাবে সেই পদ্ধতি জেনে তারপর তাতে বিপরীত হয়ে যাবে বুঝতে পেরেছেন না আপনি আরো ক্ষতিগ্রস্ত আছে বিয়ে বা যেখানে অন্যান্য পুরুষের পর্দার সুব্যবস্থা নাই সেখানে কি যাওয়া যাবে না না পর্দার সুব্যবস্থা নেই আপনি গেলে কিভাবে পর্দা করবে। তাহলে আপনি সেখানে বিয়ে নিজেই গুণাগান হলেন উত্তম হচ্ছে এ ধরনের অনুষ্ঠান থেকে নিজেকে বিরত্ব রাখা এ ধরনের অনুষ্ঠান থেকে নিজেকে বিরত যেখানে একেবারে পর্দার কোন ব্যবস্থা নেই বিরত রাখা কিন্তু যদি আপনি এমন হয় যে বাধ্য যেতে কোন অনুষ্ঠান আছে শুধু আপনি অংশগ্রহণ করার মাধ্যমে চেষ্টা করবেন যে মানে নিজেকে মানে ফিরিয়ে আনা কোন কোনো ক্ষেত্রে মানুষ বাধ্য হয়ে যায় সেই সমস্ত ক্ষেত্রেও মানে যেমন আপনি হয়তো এমন যে বিয়ে যায় যে ব্যক্তি যে আপনাকে না গেলে তাহলে অনেক বড় ধরনের বুঝাবুঝি তৈরি হবে নিজেদের আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি সেই ক্ষেত্রে শুধু অংশগ্রহণ করাটা মানে বৈধ যেহেতু আপনি বাধ্য কিন্তু বাধ্য না হলে এই ধরনের অনুষ্ঠানের মধ্যে যাওয়াটা মোটেও যায় কারণ হলো এগুলোর মধ্যে গেলে আপনি তো সরাসরি নিজে গুনার মধ্যে ঢুকে গেলেন ইচ্ছাকৃতভাবে গুনার মধ্যে ঢুকে গেলেন এগুলো করা যায় অন্য কোনো করণীয় আছে কি অন্য কোনো করণীয় বলে দিলাম অন্য কোনো করণীয় বলে দিলাম তবে যদি সংশোধন করতে পারেন চেষ্টা করতে পারেন যে মনে করেন বিয়ে তো হচ্ছে এগুলো মানুষের বিয়ে হচ্ছে ঠিক না তো আপনি এগুলো তো আবার কুকুরের বিয়ে হচ্ছে না মানুষের বিয়ে হচ্ছে সুতরাং করতে পারেন বলতে পারেন সুন্দর জিনিস এর মধ্যে যখন আল্লাহ এবং তারা নির্দেশনা অনুসরণ করবেন যদি তাদেরকে বুঝাতে পারেন যে এখন মহিলাদের একটা ভিন্ন ব্যবস্থা করেন পুরুষদের একটা ভিন্ন ব্যবস্থা করেন এবং যদি এভাবে তাদেরকে ব্যবস্থা করে দিতে পারেন তাহলে কিন্তু এটা সবচেয়ে উত্তম পদ্ধতি এবং এখানে কাজ করার স্কোপ আছে সুযোগ আছে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন তারা কিন্তু বিচ্ছিন্ন হয় নাই তারা হেদায়তলাভ করতে পারে নাই এবং তারা এই বিষয়টা বুঝতে পারেনি যে আপনি আসলে কি কারণে তাদের সাথে মত পোষণ করতেছেন এটাও বুঝতে পারেনি তারা মনে হচ্ছে লোকটা আসলে জঙ্গি কেউ বলে জঙ্গি কেউ বলে জঙ্গলি শব্দ নিজের কাছাকাছি আর কি লোকদের মধ্যে সতর্কতার সাথে দায়ী বুঝতে হবে যে পরিবেশ না বুঝে যিনি দাওয়াতি কাজ করেন তিনি দাওয়াতকে সত্যিকার মানে মূল গোলে বসাতে পারবেন না বরং তিনি গোলে বসার আগেই দেখবেন তার দাওয়াত বন্ধ হয়ে যাবে দাওয়াত বন্ধ হয়ে যাবে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় চতুর্থতার বিষয়ে اخر دعوانا ان الحمد لله رب